আর তিন জনের মতামত পাওয়া যায় যে দুইজনের মতামত পাওয়া যায় একজন হলেন ইমাম আউজাই আর একজন হইলেন ইমাম মালিক রহমতুল ইমাম আহজাই রহমতুল বলছেন যে এই রাত্রিতে কেউ যদি নিজনে এবাদত বন্দী করে আল্লাহর কাছে কান্নাকাটি করে এটা মোস্তাহাব কিন্তু মসজিদে এহতাল করা উদযাপন করা সমবেত হওয়া এগুলো সুন্নতের খেলাফ এগুলো বেদা ইমাম রহমতুল খতিব ইমাম ছিলেন তিনি অত্যন্ত কড়াভাবে বলছেন যে এই রাত্রিতে মসজিদে আলোকসজ্জা করা সমবেত হওয়া উদযাপন করা এগুলো বেদা এই দুইজনের সরাসরি বক্তব্য পাওয়া যায় বাকি তিন ইমামের বক্তব্য পাওয়া যায় নাজিদে এজতেমা হওয়া বিশেষ কোন বিশেষ পদ্ধতিতে সলা বিশেষ পদ্ধতির জিকির এগুলো সর্বসম্মত ভাবে বলা হয়েছে বেদা আনাফি মাজাবের মতো হইলো যে এইগুলা বেদাল আর অন্যান্য মাজাবের ইমামদেরও পরবর্তী ইমাম যারা ওলা তাদের মতামত হইলো এটাই যে এগুলো সব বেদান